আর একটি প্রশ্ন হচ্ছে তসবির সম্পর্কে তসবির গুটি দিয়ে ছিল হোক তার ছিল অনুগ্রহনার জন্য মালা কি ছিল না ছিল না এই কথা বলতে চাইছো নবী করিম সাল্লাই সাল্লামের যেটি সুন্নত এবং যে আদেশ করেছেন সেটি হচ্ছে নবী সাল্লাম তার বিবিদেরকে বলছেন যে তোমরা কি করো তোমাদের হাতের আঙ্গুল যে রয়েছে আঙ্গুলের পর এই জোরগুলি দিয়ে তোমরা কি ফাইন কারণ এই আঙ্গুলগুলি এবং এই আঙ্গুলের যে জোরগুলি রয়েছে এগুলিকে জিজ্ঞাসা করা হবে মাস উলাতুন এরা জিজ্ঞাসিত হবে আল্লাহর দরবারে এদের তো আল্লাহ জিজ্ঞেস করবেন মুস্তান্তে কাতুন এবং এরা কথা বলবে এরা কথা বল আল্লাহর দ্বারে আল্লাহ আমার দ্বারা ইত্যাদি আমার দ্বারা তসবি করেছিল আমার দ্বারা জিকির করেছিল আমাকে স্মরণ করেছিল তাহলে এ হবে সাক্ষী যে সাক্ষী অকাট্ট সাক্ষী এই সাক্ষীর মাধ্যমে আল্লাহ আপনাকে জান্ন দান করবেন পক্ষান্তরে মালা বাক দানা বা পাথর বা ইসলামের নিকটে বিদাত কারণ নবী সাল্লাহিস্লাম করেননি করতেও বলেননি সাহাবাইকারকে শিক্ষা দেননি শুধুমাত্র কেউ যদি একেবারে এমন জাহেল মূর্খ হয় নিরক্ষর যেমন কিছু বৃদ্ধ বুড়ি বুড়া দিয়ে দেখতাম যে তারা গণনা জান তেত্রিশ বার এই ক্ষেত্রে কিন্তু নির্ধারিত রয়েছে যে তেত্রিশ করতে হবে শুভানাল্লাহ তেত্রিশ আলমদার তেত্রিশ আল্লাহ হক তাই না বাকি অন্য ক্ষেত্রে যদি হাজার হাজার বার গণনা করবেন এই ক্ষেত্রে গণনাকে আপনাকে বজায় রাখতে হবে না কোনো কোর্স নেই এইরকম ইসলামে আমাদের মুশকিলটা কি অনেকে অজুহাত পেশ করে না রকম কোন হাদিস নেই সুতরাং এটি বিধাত এ বড় বিধাত যে এই সুবাহ আল আলহামদ আল্লাহ আকবর তেত্রিশ তেত্রিশ তেত্রিশ এরপর আর কোন সংখ্যা গণনা নেই আর একটি দশ দশের হাদিস আছে আর এইরকম কোন তার বেশির কথা বলছি আর কি মানে বেশি এরকম কোনো গণনা ইসলামে নেই আপনাকে এরকম গণনা নির্ধারিত নেইনা এতবার আমাকে গণনা করতে হবে এই সব করা ঠিক নয় আপনি কোনে যান আল্লাহর কাছে হিসাব আছে আর কেরামানকে আতেবেন যা সম্মানিত ফেরেস কাছে হিসাব আছে আপনার হিসাবে কি প্রয়োজন আপনি লাখ করলেন না দশ হাজার করলেন না পাঁচ হাজার আপনার গণার কি প্রয়োজন বেজড় হলো না জোর হলো এই সব এরকম কোনো প্রয়োজন নেই আপনার ঘুরে যান যখন তখন আপনি যতটা পড়তে পারছেন যা পড়তে পারছেন অসুবিধা